মাকাল ফলের রূপটা থেকে স্বভাবটা তোমার রেখো বহুদূর স্বভাবটা তোমার রেখো বহুদূর অসানন্দটা আনন্দ না পবিত্র বেদনা তার চেয়ে মধুর মন্দ কথা সে তো মন্দ সাদা হোক নাতা তা শুনতে যত সুমধুর হোক নাতা তা শুনতে যত সুমধুর চো কাছে সে তো দেখার তরে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 মন্দ কথা সে তো মন্দ সাদা হোক নাতা তুনতে যত সুমধু হোক না যত সুমধু সুন্দর মাঝে গড় হৃদয় তোমা গর্ব অহমিকা করো চুরমা সুন্দর মাঝে গড় রিদয় তোমা অহমিকা করো চুরমা ধোনি গরিব করোনা না ভেদ ভেদ করোনা ভেদ ভেদ সবার ঠিকানা সেই অচিনপুর সবার ঠিকানা সেই অচিনপুর অশতা নন্দটা নন্দ নয় পবিত্র বেদনা তার চেয়ে মধুর মন্দ কথা সে তো মন্দ সদা হোক না শুনতে যত সুমধুর হোক না তা শুনতে যত সুমধুর অশ আনন্দটা আনন্দ নয় পবিত্র বেদনা তার চেয়ে মধুর মন্দ কথা সে তো মন্দ সাদা হোক না তা শুনতে जतुमधुर होनाता सुनते जतुमधुर होना सुनते जतुमधुर नासुनते जतुमधुर